মানবতার সমাধান <tip> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أبي مسعود عقبة بن عمر الأنصار البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আপনাদের সকলকে মোবারকবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমরা আজকে যে হাদিস পাঠ করব সে হাদিসটি হচ্ছে লজ্জাশীলতা প্রসঙ্গে সাহাবি রকা ইবনে আমর আলসারী বদরি সাহাবি তিনি বর্ণনা করেন মানুষেরা নবীদের পরস্পরায় যে কথাটি পেয়ে আসছে সেটি হচ্ছে ইদালাহি তুমি যখন লজ্জা করবে না তুমি যা চাও তাই করো হাদিসটি সাহেব হারে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি মানুষকে নিয়ন্ত্রণ করার একটা রক্ষা কবচ বললেও অত্যক্তি হবে না মানুষ মানুষ হিসাবে জগতে বসবাস করতে গেলে তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে আর ব্যক্তিত্ব সম্পন্ন হতে গেলে তাকে অবশ্যই লজ্জাশীল হতে হবে কেন হায়া বা লজ্জাশীলতা হচ্ছে ইমানের একটি সবা বা শাখা আর এই লজ্জাশীলতা লায়াতি এখের লজ্জাশীলতা থাকলে কল্যাণই আসে যাদের লজ্জাশীলতা নাই তারা অকল্যাণ কাজে লিপ্ত হয়ে যায় সমাজে আমরা দেখি যে যারা ভদ্র এবং যারা মার্জিত জীবন যাপন করেন তারা কিন্তু সমাজের যেকোনো নোংরা কাজে জড়িয়ে যান না কেন এখানে তার ব্যক্তিত্ব এবং লজ্জাশীলতা তাকে বাধা দেয় সে ফিরে আসে অন্যায় থেকে ফিরে আসে অসামাজিক কর্মঘাত এটা হচ্ছে এই সবাব প্রসূত লজ্জাশীলতা এজন্য আমরা দেখতে পাচ্ছি যে অত্র হাদিসে বলা হচ্ছে যে সকল নবী ও রসুলগণ তারা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর প্রিয়তম বান্দা এই নবী ও রসুলগণ যুগ পরস্পরায় তাদের মধ্য থেকে একটি কথা আসছে সেটা হল লজ্জাশীলতা প্রসঙ্গে গুরুত্ব আরোপ করা অর্থাৎ সকল নবী ও রসুলগণ লজ্জাশীলতার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন এই কথা তারা এটা স্পষ্ট বা সন্দেহাতীতভাবে প্রমাণিত হল যে লজ্জাশীলতার এই নসিহাত এটি সমস্ত নবী ও রসুলগণ করে এসেছেন আর নবী ও রসুলগণ জাবির মুক্তি কামনায় আল্লাহর নির্দেশে মানুষের কাছে উপদেশাবলী নিয়ে গেছেন তারা এমন সব উপদেশ দিয়েছেন যেগুলি মানুষকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাবে যেগুলি মানুষকে মানবতার কাতার নিয়ে আসবে পশুত্বের মুক্ত হয়ে মনুষ্যত্ব সমাজের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করবে মানুষ হিসাবে বেঁচে থাকার তাগিদ দেবে অত্র হাদিসে জানা যায় যে লজ্জাশীলতা সম্পর্কেও সকল নবী ও রসুলগুন তাদের উম্মতকে এভাবেই উপদেশ দিয়েছেন হাদিসটির মধ্যে যে এখানে আদেশ আসছে এই যে লজ্জাশীলতা সম্পর্কে কঠিন একটি বর্ণনা বলা হচ্ছে যে করো এই যে আমল এই যে আদেশ যা তাই করো এটি কিন্তু কয়েকটি অর্থ বহন করে মহাদ্দম রাহে মাহমু তিন তাদের সকলেই এই বক্তব্যটি স্পষ্ট করে তুলেছেন সেটা হচ্ছে এখানে আমর আমার যা খুশি তাই করো এখানে আল্লাহর সেখানে ওয়াই দিয়েছেন ধমক দিয়েছেন যে লজ্জা অবশ্যই তোমাকে করতে হবে তোমাকে ব্যক্তিত্ব সম্পন্ন অবশ্যই হতে হবে যদি ব্যক্তিত্ব সম্পন্ন না হোক তাহলে তোমার পরিণতি অশুভ সেই কথাটি পরিষ্কার করে বোঝা থেকেই রসুল সাল্লা এরকম কথাই বলেছেন যে যুগ যুগ ধরে নবী ও রসুলগুন এভাবেই বলছেন ফসলা মায়িত তুমি যা খুশি তাই কর এখানে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এই ধমকির মাধ্যমে এটা চেয়েছেন যে বান্দা যেন লজ্জাশীল হয় আর লজ্জাশীল হলে সে অবাধ্যতামূলক কাজ অহেতুক কাজ অসামাজিক কাজ থেকে নিজেকে নিবৃত করবে এবং কল্যাণ কর মঙ্গলজনক কাজে সে নিজেকে এগিয়ে নেবে এর জন্য তো আল্লাহ হ্যান হুম তা আয়লা বলছেন তোমরা রেকির কাজে পরস্পরে প্রতিযোগিতা কর আমরা রক্তচকু হয়ে লজ্জাশীলতাকে ফেলে দিই আমরা আজকে বেপর্দা হচ্ছি মা বোনদেরকে করছি আমাদের ছেলে সন্তানদেরকে অবদ্রতা শিক্ষা দিচ্ছি বলে দিন যত যাচ্ছে জাতি তত পশ্চাৎ কে ফিরে যাচ্ছে শুধুও দর্শক বৃন্দ বর্তমানে একটি কথা আমি না বলে পারছি না যে বর্তমান এই যুগ সন্দিক্ষণে আমাদের ছেলে এবং মেয়েরা যে স্বাধীনতা চাচ্ছে এই স্বাধীনতা তার ব্যক্তি অভিমত প্রকাশের স্বাধীনতা যদি হয় চমৎকার কথা ইসলামে ব্যক্তি অভিমত প্রকাশের অধিকার দিয়েছে কিন্তু সেটা নিয়ন্ত্রিত সে তার ব্যক্তি অভিমতকে অগ্রাধিকার দিতে পারবে না হচ্ছে এখানে মূল বক্তব্য আত্মসমর্পণ করতে হবে বরং আল্লাহ আমর তুমি তোমার সাহাবিদের সাথে সঙ্গীদের সাথে কোনো কাজ করতে গিয়ে পরামর্শ করো অত দৃঢ় করে চলোদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন ও তারা পরস্পর পরামর্শ করে কর্ম সম্পাদন করবে বদরের যুদ্ধে যে সত্তর জন বন্দী করে আনছিলেন কাফের মসজিদদেরকে তাদের ব্যাপারে কি করতে হবে না করতে হবে এ ব্যাপারে রসুসল্লাহ আলী ইসলাম সাহাবিদের সাথে পরামর্শ করেছেন আবুক রদি আল্লাহ আনুকে ডেকেছেন অমর রদি আল্লাহ আনুকে ডেকেছেন আর অন্যদের সাথে পরামর্শ করেছেন রসুসল্লাহ আলী ইসলামের জীবনে যখন একবার ইফকের ঘটনা ঘটেছিল মা আয়সা রাজি আল্লাহ আনহার সানে অহবাদ দিয়েছিল চক্রান্তকারীরা যা খণ্ডন করে আয়সার পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাদিল করেছিলেন তখনও রসমসাল্লাহ আলিয়াল্লাম আলীকে এটাকে পরামর্শ করছেন যে আমি এখন কি করতে পারি কাজেই সংসারে বৈষয়িক জিন্দিতে আপনি পরামর্শ করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু এই পরামর্শর অর্থ এই নয় যে আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করে আপনি গায়ের জুড়ে একটা কিছু করে ফেলবেন যখন আপনি এটা করতে যাবেন তখনই আপনি আপনারই ক্ষতি সাধন করবেন আপনারই পায়ে কোরাল মারবেন কেননা শরীয়ত এসেছে আপনাকে বাঁচাতে শরীয়ত এসেছে আপনাকে সঠিক পথে পরিচালনা করতে শরীয়ত এসেছে জগৎকে পরিশীলিত মার্জিত সর্বাঙ্গ সুন্দর করতে আপনি যদি শরীয়তের সীমা লঙ্ঘন করেন তাহলে আপনিই তো আপনার ক্ষতি করলেন এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতে হবে বিরতির পর ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন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 समय भवहार भी क्या दुनिया भी किसी दाय दायित्व पालन कर मानवतारे इसलमे अधिकार आदेश आज सन्दा साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी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 দেখুন প্রশ্ন করার পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত সম্মানিতৃন্দ দূরে ও কাছে যেখান থেকেই এই পিস বাংলার অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন তাদের সকলকে বেরতির পর পুনরায় এই আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমরা বলতেছিলাম জি আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে আপনার সাথে পরামর্শ করবে এতে কিন্তু কোনো বাধা নেই পরামর্শ করবে বরং আল্লাহর আলমিনে বলছেন ফিল আমর। তুমি তোমার সাহাবিদের সাথে সঙ্গীদের সাথে কোনো কাজ করতে গিয়ে পরামর্শ করো অতবর যখন তুমি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলবে তখন আল্লাহর উপরে তখল করে চলো খাটেই মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন ও তারা পরস্পরে পরামর্শ করে কর্ম করবে বদরের যুদ্ধে যে সত্তর জন বন্দী করে আনছিলেন কাফের মসজিদদেরকে তাদের ব্যাপারে কি করতে হবে না করতে হবে এ ব্যাপারে রসুল সাল আলী সাহাবিদের সাথে পরামর্শ করেছেন আবুক রাজি আল্লাহ আনুকে ডেকেছেন অমর রাজি আল্লাহ আনুকে ডেকেছেন আর অন্যদের সাথে পরামর্শ করেছেন রসুল সাল আলী ইসলামের জীবনে যখন একবার ইফকের ঘটনা ঘটেছিল মা আয়সা রাজি আল্লাহ আনহার সামনে ওহবাদ দিয়েছিল চক্রান্তকারীরা যা খণ্ডন করে আয়সার পবিত্রতা প্রসঙ্গে আল্লা কোরআনের আয়াত বাদিল করেছিলেন তখনও রসুল সাল্লুসাল্লাম আলীকে ডেকে পরামর্শ করছেন যে আলি এখন কী করতে পারি কাজেই সংসারে বৈষয়িক জিন্দগিতে আপনি পরামর্শ করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু এই পরামর্শ অর্থ এই নয় যে আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করে আপনি গায়ের জুড়ে একটা কিছু করে ফেলবেন যখন আপনি এটা করতে যাবেন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 এমন কিছু স্থান বা দেশের খবর আমরা পাচ্ছি যেখানে মানুষ এই মানুষের তৈরি বিভিন্ন বিধানের হয়ে তারা বলছে হায়। ওই ইসলাম কোথায়। যে ইসলামটা নিয়ে আসলেন প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম ওই পথে ফিরে যাওয়া ছাড়া আর মুক্তি নাই পথ নাই শান্তি নাই শান্তি সেখানেই নিহিত রয়েছে শুধু ও দর্শকবৃন্দ এই যে হায়া বা লজ্জাশীলতা যে প্রসঙ্গে আমরা আলোকপাত করছেছিলাম এই হায়া বা লজ্জাশীলতা দু প্রকারের একটা হচ্ছে আলহায়া আল ফেতরি স্বভাব প্রসূত আর স্বভাব প্রসূত হায়া হচ্ছে যে এটি একজন মানুষ লাজুক লাজুক ভাব লজ্জাশীল আর আরেকটা লজ্জা হচ্ছে আল আলহায়া আল মুক্ত অর্জিত হায়া কিন্তু যার ভিতরে ওই লজ্জাশীলতা থাকে না তাকে অবশ্যই লজ্জাশীলতার অনুশীলন করতে হয় লজ্জাশীলতার ট্রেনিং নিতে হয় আর ট্রেনিংটা নেওয়ার জন্য ইসলামী তার বিয়েত তাকে নিতে হবে এবং ইসলামী তার বিয়েতের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তার আত্মাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে আসবে আল্লাহ বৃতির উপরে ভিত্তি করে চলবে তখনই সে কর্ম সম্পাদন করবে লজ্জাশীলতার সাথে শুধুও দর্শকবৃন্দ এই যে লজ্জাশীলতা এটা যে কত বড়ো মহৎ গুণ কারণ যে ব্যক্তি লজ্জাশীল সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে কিন্তু সংযমশীল হয় আর যে সংযমশীল হতে পারে সে কিন্তু নিরাপত্তা লাভ করে কাজেই সাহাবি আবদুল্লাহ অমর হদ আনহুমা আমাদেরকে চমৎকারভাবে একথাই এখানে উল্লেখ করে দিচ্ছেন যে ওমানি তাকা বকেয়া যে ব্যক্তি সংযমশীল হলো সে নিজেকে বাঁচিয়ে নিল নিজেকে সাবধান করে নিল নিজেকে নিরাপদ করে নিল অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে লজ্জাশীলতার প্রশিক্ষণ নিতে কারণ লজ্জাশীলতার বিষয় যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ না দিই তাহলে কিন্তু তারা নির্লজ্জ হয়ে উঠবে আর নির্লজ্জ ঠোঁট খাটা মানুষ যারা এদের কিন্তু মূল্য সমাজে নাই সমাজে তারা অপান্ত হয়ে যায় আমরা জানি যে লজ্জাশীলতা মেয়েদের মধ্যে স্বভাবগত একটু বেশি থাকে মেয়েরা খানিকটা লজ্জাশীল হন এটা স্বভাবগত দাবি যেমনটি আমরা দেখতে পাই মুসা যখন মাদায়নে চলে গেলেন সোয়েবের দেশে সেখানে গিয়ে তখন দুজন কন্যা তারা কিন্তু সেখানে মেষ চড়াতো ছাগল চড়াতো ওদেরকে ওই পানি পান করানোর জন্য সাহায্য করেছিলেন যে ঘটনা আপনারা জানেন ওই সময় সময়ে হোমা যে আপনি যে আমাদেরকে পানি পান করাতে সাহায্য করেছিলেন সেজন্য কিন্তু আমার বাবা আপনাকে কিছু বদলা দিতে চান কিছু পারিশ্রমিক দিতে চান তাই আপনাকে ডেকেছেন আমার প্রশ্ন শুধু সেটা নয় স্বভাবগতভাবেই মেয়েরা কিছুটা লাজুক হয়ে থাকে কিন্তু আজকের এই অপসংস্কৃতি বা বলব আকাশ সংস্কৃতি ঘরে ঘরে ডিসের লাইন যার মাধ্যমে আস্তে আস্তে এই অশ্রাপ্য বা অরুচি যেগুলি রুচিতে আসবে না এমন দৃশ্য দেখে উড়তি বয়সে মেয়েরা যারা লজ্জাশীল হয়ে গড়ে উঠবে তারা তখন রাস্তাঘাটে উলঙ্গ হয়ে প্রায় নামছে অর্ধানঙ্গ হয়ে পরে নামছে এজন্যই তো আল্লাহ রসুল কঠোর করে হুশিয়ারি করে বলছেন যে যে সমস্ত নারীরা যারা কাপড় পরেও না মতো কাপড় পড়েছে বডি দেখা যাচ্ছে অথবা এমন পাত্রা কাপড় পরা যাচ্ছে সেখানে শরীর দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েরা যারা মা ইলা অন্য পুরুষের প্রতি ঝুঁকে যায় অথবা মম অন্য পুরুষকে ঝুঁকায় তাদের প্রতি আকৃষ্ট করে তাদের সম্বন্ধে বলছেন এরা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গন্ধও তারা পাবে না শুধুও দর্শকবৃন্দ কাজী লজ্জাশীল তার বৃত্তিতে মেয়েদেরকে গড়ে তুলুন যেহেতু স্বভাবগতভাবে মেয়েরা লজ্জাশীল হয়ে থাকে যেটা হরানেরই প্রমাণ অতএব তাদেরকে সে মর্মে গড়ে তোলার চেষ্টা করুন শুধুও দর্শকবৃন্দ এবারে আপনাদের সামনে আমরা আলোচনা করবো লজ্জাশীলতার ফলাফল কি হ্যাঁ আপনি আমি যদি ব্যক্তিজীবনে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমশীল হতে পারে লজ্জাশীলতার সাথে চলতে পারি তাহলে আমার কি ফায়দা হবে আমরা যদি দেখি তাহলে এই লজ্জাশীলতা মানুষকে তার ইজত আবরু ও সম্মান অরক্ষায় সহায়তা করবে লজ্জা নাই যা খুশিতাই করবে লজ্জা আছে সে কিন্তু সংযত হবে এজন্য একজন পুরুষ তার পৌরুষত্ব এবং একজন নারী তার নারীত্ব লুটিয়ে দিতে পারে না কেন পারে না যে লজ্জাশীল আর লজ্জা না থাকলে যে কোনো অপকর্ম তার দ্বারা করা সম্ভব কাজী লজ্জাশীলতার প্রথম পুরস্কারই হচ্ছে একজন ব্যক্তিকে তার রাইফত তার পবিত্রতা এবং তার নারীকে নারিত্ব পুরুষের পুরুষত্ব সবটা সংযত এবং সংরক্ষিত রাখতে সহায়তা করবে এটা হলো এক নম্বর দুই নম্বর লজ্জাশীলতা মানুষকে প্রত্যেকটি কাজে ওয়ফা প্রত্যেকটি কাজ হবে আদায় করতে অঙ্গীকার পূরণ করতে উদ্বুদ্ধ করবে কারণ সে যখন বলবে আমি লজ্জাশীল আমি আমার রবের সামনে আমি দাঁড়াবো কী বলবে মানুষের সামনে কি করে দাঁড়াবো সেটা যদি সে যদি সব সময় চিন্তা করে তাহলে তখন সে প্রত্যেকটা কর্মঠিক মতো সম্পাদন করবে যাদের লজ্জা নাই তারা কিন্তু ওয়াদা রক্ষা করে না আর যাদের লজ্জা আছে তারা কিন্তু ওয়াদা পূরণের জন্য ব্যাকুল হইয়া পড়ে কেন ব্যাকুল হয় যে আমার তো ব্যক্তিত্ব আছে আমার তো মান সম্মান আছে আমাকে সে ওয়াদা পূরণ করতেই হবে কিন্তু ওয়াদা পূরণ করে আগিয়ে দেয় আর যারা মুনাফিক বিশ্বাসী যাদের লজ্জা নাই তারাই কিন্তু ও ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে তাদের ভিতরে কোনো ওফা পাওয়া যায় না আমানতদারই পাওয়া যায় না তৃতীয়ত একটি চমৎকার বিষয়ে লক্ষণ সেটা হলো যে লজ্জা নাই যাদের এরা কিন্তু ক্ষমাও পাবে না মানুষ কখনো ভুল করে ফেলে এবং করতেই পারে ভুল পড়ার পরে যদি বন্দা আল্লাহর দরবারে কায়মন বাক্যে কাঁদে ফিরে আসে আল্লাহ রব আলম বলছেন কে আছে তাকে ক্ষমা করি আমি আল্লাহ ছাড়া আসল আল্লাহ রব্লা আলমিন তাকে ক্ষমা করবেন এজন্য এই জন্য রসুল সাল্লিসাল্লাম বলছেন কুল্লু উমতি আমার সকল উন্মতি ক্ষমা পাবে সকল উম্মতি ক্ষমা পাবে এটার মধ্যে বীরত্ব আছে বলে মনে করে ওই যে দেখেন না চ্যাংড়া ছেলেরা সিগারেট পান করছে এটা হালাল না হারাম ব্যবধান নাই চোখের সামনে সে পান করতেছে অর্থাৎ লজ্জাশীলতা নাই বলেই তো সেটা সে করতে পারতেছে এমনও অনেক আছে যারা কঠিন ব্যবচারে লিপ্ত হয়ে সমাজে সমাজকে পঙ্কিলতার গহীর সমুদ্রে তলিয়ে দিচ্ছে অথচ তারা কিন্তু ফুলে সমাজে চলতেছে কেন তারা কিন্তু লজ্জাশীল নয় তারা হচ্ছে আত্ম অহংকারী তারা হচ্ছে গর্বকারী তারা হচ্ছে নিষ্ফল আস্ফলনকারী এই আসফলনকারীদের কোনো ক্ষমা নেই শুধুও দর্শক বৃন্দ একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে হক বা সত্য এ বেলায় কিন্তু লজ্জা করা যাবে না আল্লা সুভেন নিজেই বোঝে হক আল্লা সুভেন সত্য বলায় আল্লাহ ভয় করেন না জনৈক মহিলা সাহাবি রসুল সাল্লি ইসাল্লামের কাছে তশিফ আনলেন এবং তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো সত্যের বেলায় লজ্জা করেন না তাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি মহিলাদের যদি সে পানি দেখতে পায় এখানে একটি জিনিস দেখা যাচ্ছে সেটা হলো এই যে তালিম বা শিক্ষার জন্য লজ্জা করার কোন কারণ নেই আপনি এখানে স্পষ্ট ভাবে আপনার প্রয়োজনীয় মাস আলাদা নিতে পারেন যেমন করে ওই মহিলা মহিলাদের তেমন হইতে পারে কাজেই তাদেরকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এরকম ঘটনা ঘটে গেলে তাদেরকে পবিত্র হতে হবে তৃতীয়ত স্বপ্ন কিছু দেখলেই গুশল ফরজ হয় না গুশল ফরজ হওয়ার জন্য যে বীর্যপাত হয়েছে কিনা এটার যদি আলামত চিহ্ন বা নিদর্শন পাওয়া যায় তাহলেই বুঝতে হবে স্বপ্নদোষ হয়ে গেছে তখনই তারপরে গোসল ফরজ হয়ে যাবে আমরা কিন্তু আজকে এই এই ক্লাসে যে আলোচনাটি করলাম সেটা একটি চমৎকার আলোচনা সেটা হচ্ছে কি যে যুগ যুগ ধরে নবী ও রসুলগুন তাদের উন্মত্তের যে ওসিয়ত করে আসতেছেন তার মধ্যে একটি হচ্ছে লজ্জাশীলতা অন্যতম অসিয় সেই অসিয় যদি আমরা পালন করি এবং লজ্জাশীল আমরা হই তাহলে কিন্তু আমরা নিজেরা নিজদের সম্মানকে রক্ষা করতে পারব সাথে সাথে আমরা অঙ্গিকার পালনে প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সচেষ্ট হবো সজাগ হবো সচেতন হবো পক্ষান্তরে যাদের লজ্জা নেই তারাই কেবল বঞ্চিত হবে উপেক্ষিত হবে অপান্ত হবে সমাজে অবমূল্যায়িত হবে এবং যা খুশি তাই তারা করবে অতএব আসুন আমরা কোরআন লজ্জা না করি আর বাকি লজ্জা করা যেন সেই রকম লজ্জাশলজার পরিচয় দিতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেভাবে গড়ে উঠার তৌফিক দান করুন ও আহরুদুল্লাহ আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 देखिक ज्ञान सम्प्रचार सकाल सतंगी डर आंतरिक बार्ता धर्मतत्वीपाथर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 আপনি যে উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন